السلام علييكم وَرحم الله وبكاتُ إن الحمدل للله والصلاة والسلامُ على َرسُول الله وَوعلى آالِهِ وَأَصْحابه وَوسمَ تسلمًا كَثًا كَث أمما بعد قال الله سبحانهُ وَتعالى في كلامِهِ المجيد ععذ بالِلهِ من الشيطمانان الوجم তোমরা আল্লাহর ইবাদত করো এবং পরিহার করো তাগুদ কে সুরা হাত ছত্রিশ সকল মিথ্যা ইলা কে প্রত্যাখ্যান করা এবং এক আল্লাহর ইবাদত করা এই ছিল সকল নবীর শিক্ষা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 তাওহিদ সিরিজের বাংলা ডাবিং প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আশা করছি ধীরে ধীরে আমরা এসব পর্বই আপনাদের কাছে পৌঁছাতে পারব ইনশাআল্লাহ ভাই ও বোনেরা আমরা আশা করি আপনারা তাওহিদের বিশুদ্ধ আইল অর্জনে নিজেরা সচেষ্ট হবেন এবং সাধ্যমতো অন্যান্যদের কাছেও পৌঁছে দেবেন আল্লাহ আমাদের সবাইকে তার রাহে কবুল করুং আমিন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 কারণ দিনের জ্ঞান ধীরে ধীরে শেখা উচিত কেউ কখনোই রাতারাতি আলিম হয়ে যেতে পারে না ইবনে আব্দুল বার তার বই আল জামের মধ্যে উল্লেখ করেছেন যে আজহরি বলেছেন যে রাতারাতি জ্ঞান অর্জন করতে চায় জ্ঞান তাকে পরিত্যাগ করে এবং পরিশেষে তার কাছে শুধুই মুষ্টিবদ্ধ কিছু ধারণা অবশিষ্ট থাকে দিন রাতের সাধনায় জ্ঞান অর্জিত হয়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 আপনার কাছে হয়তো বিষয়টি কঠিন মনে হতে পারে কিন্তু হাল ছাড়বেন না ইনশা আপাতদৃষ্টিতে এটি একটি ছোট সাধারণ বই কিন্তু আমি এগারো জন ওলামার অধীনে এটি পড়েছি আর এর কিছু নির্দিষ্ট অংশ এর বেশি আলিমের অধীনে পড়েছি আল খাতিব বাগদাদি তার বই আল জামিতে বলেছেন একবার এক ছাত্র এলিম অর্জনের জন্য এক মহাদিসের কাছে গেলেন কিন্তু তার কাছে হাদিসের জ্ঞান অর্জন অত্যন্ত কঠিন মনে হলো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 বারাকুম وصحبه সঈদিন السلام আসসালামাইকুম বরহম الله ববরক